আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ করবেন আমাদের সবার মুরব্বীরা মাদ্রাসার শেখুল আবি হজরতুল আল্লাহ আলহাদ হজরত মৌলানা নুরুল ইসলাম আমি হুজুরকে হুজুরকে গুরুত্বপূর্ণ বক্তব্য কাটতে প্রকাশ করার জন্য সবাইকে অনুরোধ করছি সবাই একটু لَا سِيَّمَا عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الْمُشْطَفَى وَعَلَى مَنْ بِهَدِيهِ تَدَى وَعَلَى مَنْ بِسُنَنِهِ إِقْتَفَى وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أما بعد فعن سال ابن عبد الله التستري رحمه الله تعالى أنه قال الناس كلهم هالكون ইমাম গালি রহমি দিন আলহামদুলিল্লাহ আল্লাহ পা আল্লাহ লাহকে দুঃশকর যে এই মাদ্রসার সিলায় এই বার্ষিক মাস এলে আজকে বিপদ থেকে লোহরফ থেকেই এবং রাত্রে পনেরো দশটা হয়ে গেছে এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ পা কথা আল্লাহর নবীর কথা মৌসুম মহরম মাসের কথা প্রয়োজনীয় কথা আমাদের আলোচনা হয়ে গেছে আল্লাহর বন্দার হাদরা তগলমাই কেরাম বিভিন্ন জায়গার থেকে আগত তারা এই দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করছেন আমার আগে যদি ব্যায়াম করছি বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ব্যায়াম হচ্ছে এখন বায়ানের প্রয়োজনও নয় সময়ও নাই আমরা প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে এ পর্যন্ত যে আমরা জোর ঘর থেকে রাত্রে দশটা পর্যন্ত যে শুনলাম শোনার পরে এগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে আমল করার চেষ্টা করতে এটা যেন না হয় যে এখানে ঢুকালাম ওখানে বার করে দিলাম এটা যেন না হয় আমল করার চেষ্টা করত না এমন যেন না হয় যে তুমি একখানে ঢুকালে আর কেন বার করে দিলাম এগুলিকে আমরা চিন্তা করব কিকিৎস করবো এবং যেগুলি আমলও দরকার আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন এটা যথেষ্ট নতুন করে বয়ানের লম্বা সময় বয়ানোর দরকার আর রাত্র এখন যে মনে করেন পনেরো দশটা বেড়ে কম নয় এই সময় এই মৌসুমে সাড়ে নষ্ট টাইম করছি আমরা তো সাড়ে সাড়ে নষ্টটা সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে ঘন্টা হয়ে গেছে আমার কাছাকাছি হয়ে গেছে এই লম্বা টাইম আমরা শুনছি শুনছি এখন দীর্ঘ বয়ানের কোনো প্রয়োজন নাই তবে আমি একটা আসর করছি লঙ্কা ভা বলার দরকার এখানে বলা হচ্ছে ইহোকাল বড় কাল দুজাহের বিপদ থেকে ধ্বংসের থেকে মাসার জন্য দুনিয়ার ধ্বংস আকার ধ্বংস দুজাহানের ধ্বংস থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় চারটে কাজ এই চারটা কাজ মুখস্থ করে যাবো আমরা এগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করব এটা একটা কউম শাহা কি করে হউম আমার আগে যে মন্ন ব্যায়াম করছেন দাল উন্দর সবগুলি শাখা পোশাক মন্দা থেকে দারারক থেকে সেগুলি ব্যায়াম করছেন তফসিল করে এই মাথাগুলি কি করে এই সংক্ষেপে বলতেছি আমি এই মাদি হইলো মানুষকে প্রকৃত মানুষ ছিল আবসিকে মানুষ ছিল রাজি আল্লাহ মানুষ ছিল অত মানুষ ছিল কেউ নামের মানুষ কেউ কামের মানুষ কেউ গরুর মানুষ কেন আমার মানুষ তো কামের মানুষ গুণের মানুষ তৈরি করে কমিশ মানুষ তো আমরা আসি যে মানুষ মানুষ আমরা তৈরি করে যাদের স্বভাব চরিত্র আখ্লা আদর আল্লাহ তালা যদি সষ্টা সৃষ্টিকর্তা তার মরদিব তবে বলে মানুষ মানুষ আমরা আমরা মানুষ হিসেবে আল্লাহ বানাইছে আমাদেরকে ঠিকই আছে এখন যিনি সস্তা যিনি খালে কারণে তার মরদের বিরুদ্ধে আমার ছাড়া ফেরা খেতেছে তা কেমন মানুষ আমি আবুল আবুল মতন হলে আবুল জাহাজের মতন হলেও সাহাবের মত হলে আমি কি মানুষ আমি হইতে হবে সিপি কাকরের মতো ফারুক আজমের মত উসমান করেন মতো হাজারের কারার মতো সাহেবের কারার মত মতো আল্লাহর বন্ধা যারা যারা আল্লাহকে রাজি করছেন তাদের মতো ধরি তখন আমি মানুষ তো কয় এই দিন এলএম এলএম সম্পর্কে এখন ততরূরের সময় রা তো আমার মানুষ সময়ও তো আপনারাও সত্যি বিরক্ত হয়েছেন সত্যি এখন আমারও দরকার এবং এটা কি করে আল্লাহ নবীর আনিত তো সে এলেম সেই অহির এলেমের মাধ্যমে এলেম কাকে বলে কি এগুলা তফসিল করার বহুত সময় দরকার আছে কারণ সময় তো না সে সময় এসছি এখন তফসিল করতে থাকতেছি না একটা কথা আমাদের দেশে শিক্ষিত সমাজে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড আপনারা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ভাঙিয়ে গেলে মানুষ মন্দা আমার হাত হয়ে যায় এখন শিক্ষতার সত্য তবো কোন শিক্ষা মেরুদণ্ড এখানে আমরা ভুল করি আমরা এই জাতির জাতীয় শিক্ষা কোনটা এই জাতির জাতীয় শিক্ষা আলপুর করি দুজা রোহালম রুঝান ইতিহাদি লাইন দায়লো মিহি খা এই বলে ব্যাখ্যা সময় নাই আমি বয়ান ও শিক্ষা কোন শিক্ষা আমাদের মেরুদণ্ড এটা তফসিল করার এখন সময় রয়ে না এই জন্য এই ছোট্ট হাজার আল্লাহ এখানে অর্থ হইল ইহোকাল পরকাল দুজাহানের বিপদ থেকে বাসার জন্য চারটা কাল আমাদের করন এক নম্বর বলে আলাকালে ধ্বংস করা ইহোকালে ধ্বংস করংসাহের ধ্বংস থেকে বাঁচতে হলে প্রথম কাজ হবে ধর্মীয় এলেম শিক্ষা করা ধর্মীয় এলেম শিক্ষা করতে হবে আগে ধর্মীয় দিন এলেম পুরানি এলেম আগে শিক্ষা করতে হবে মানসা বর্তি হতে জরুরি না আপনি মানসাব মানসা করতে জরুরি না তবে জানতেই দিনকে আপনি শিখতে দিনকে জানতে সে আমি বান্সা করতে মানাবি দ্বারাভাস করি করেন অথবা ও আমাদের সাথে সম্পর্ক রাখিয়া তাদের থেকে শুনিয়া শুনিয়া জানিয়া জানিয়া অথবা আপনি আরবি বাংলা কিতাবগুলি পড়িয়া পড়িয়া আপনি এলুম শিখতে কোন এলিম ধর্মীয় এলেন তিনি এলেন আমাকে জাতীয় এলেন যে এলিম আল্লাহ নব্বই আল্লাহ থেকে আমাদের কাছে আনছে অহির এলাম এটা আমরা জানতে হবে ধ্বংস থেকে বাঁচতে হলে প্রথমে জানা তারপরে মানা তারপরে বলা তারপরে করা আগে জানতে হবে এক নম্বর কাজ আমাদের আমরা যারা আছি মুসলমান হিসাবে দংশের থেকে বাঁচতে হইলে প্রথম কর্তক্য হবে এলমে দিন শিক্ষা করা এলমে বহি শিক্ষা করা সাই আপনি মাঝাবাত্রিয় করেন বা মাথাবাত্রিয়ার সময় এখন আমার নাই আমি গোড়া হয়ে গেছি আমি এখন যদি ইচ্ছা করেন আমি বাংলা কিতাবগুলি আছে বৃহস্পতি জোর বাংলা আছে এরকম বহু কিতাব বাংলা আছে ওরা আমাদের সাথে যাইয়া সম্পর্ক করি আপনি জানতে হবে শিখতে হবে এই ধংশের থেকে বাঁচতে হলে প্রথম কাজ হবে এলমে দিন শিক্ষা করা এটা এক নম্বর কাজ তবে স্কুলে কলেজে পড়া মানা করতেছে না আমি এবং বাংলা শিক্ষা করা ইংরেজি শিক্ষা করা মানা করতেছে না সায়েন্স বিজ্ঞান ইতিহাস গুগুল পড়তে মানা করতেছে না আমি সেগুলিও দরকার আছে সেগুলিও দরকার আছে দুনিয়ার চল চলে লাগে তবে ফি আর সেখানে থাকতে হয় আর একটা আজীবন দরকার সবসময় দরকার একটা দৃষ্টান্ত ছোট্ট করে দিই কথা তো বহু কথা মনে আসর মনে করতে কিনি একটা বাড়ি করছে দশটালা বাড়ি করছে এই দশটালা বাড়ি করার পরে বাড়ির ভিতরে একটা ড্রয়িং করতে গেছে একটা কোন এক তালার ভিতরে বাথরুম নেই এমনি গর করছে তা আপনার এই গরটা সম্পূর্ণ না অসম্পূর্ণ না এটা বাড়াও চলতো না থাকতো যে কষ্ট হয়ে দশ লাখ তো আমি কেন কত কষ্ট হয়ে না এটা সে লিফ্ট হতো না বহু কষ্টই দেবো না বিল্ডিংটা অসম্পূর্ণ হয়েছে আপনি এখন চিন্তা করলেন যে বিল্ডিংটা তো সে অসম্পূর্ণ কি করা তো আমি ইঞ্জিনিয়ার দেখি এখন প্রত্যেক তালাস ভিতরে বাথরুম করার জন্য চিন্তাভকির করি রাস্তা ঠিক করছেন এখন সিদ্ধ করে করে ফার তাস করবে। বাথরুম করবেন আপনি বসবাস করবেন সেখানে একটা বাথরুম করছেন ইঞ্জিনিয়ার দিক করছেন তো করার পরে এখন আপনি বাথরুমে ঢুকছেন নিজ ঢুকছেন ঢুকার পরে আপনার আজাদ করা এখন আপনি করবেন যে এই একটা দরকারি জিনিস অত্যাবশ্যকীয় এটা ছাড়া বিল্ডিংটা অসম্পন্ন যখন এটা হয়েছে হাত ফালন সবকিছু আছে থাকার জায়গা সবকিছু আপনি সেখানে থাকবেন না আপনি থাকবেন বাথরুমে কিনলে এটা দরকারি যে এটা এমন দরকারি রাষ্ট্রপতিও এটা সাহায্য না প্রধানমন্ত্রী এটা সাহায্য ধারিটা সাহায্যা এমন দরকারি জিনিস কিন্তু সেইটা দরকার দরকারি মানে দরকার পুরে হলে আসা কিনা সেখানে দরকারি ঠিক আছে দরকার পুরো হয়েছে আর সেখানে থাকা হবে না ঠিক তেমনিভাবে আমার সায়েন্স দরকার বিজ্ঞান দরকার ইতিহাস দরকার গুগল দরকার দুনিয়া জান যতগুলি বিদ্যাপতি আছে কেন দরকার দরকার পুরে হলে সেখানে থাকতে হবে না আর যেটা আদি অনন্তকালের জন্য দরকার দুর্নীতি দরকার মৃত্যু করা দরকার কবর দরকার মজান হাসার দরকার সেটা কিয়া এটা কোরআন পাখে এলে ফালিস পাখে হলো এটা শিরস্থায় দরকার এটা ছাড়া কোনো উপায় নাই আপনি মৃত্যুর প্রত্যেকের অন্তর্ কোথাও শান্তি পাবেন না যদি না হয় এখন আমাদের অবস্থা আমরা ওই ফাথর কঙ্কর মানি মুক্তা মনে করি আখালিনা মারু জানা রেল একজনে আমার চাদর বিষয়েছে কঙ্কর বিষয়টা আছে তা আমরা যদি গ্যাস করেন বাবা কি করতেস বোলে বলি মানি মুক্তা টাকা পয়সা লইতেছি ডলার ফাউন্ড লোটি কি করবা আর আলমারি এখানে আপনি কি করবেন ফাগল পেতন পোকা বলতেন না এই ফাঁসর কম্পিকে কি মনে করছে মানিমুক্ত মনে করছে আমারও কতগুলি ফাঁসর কম্পরকে মানিমুক্ত মনে করি আর এটা বাস্তবে মানিমুক্তা সেটা কিয়া আলপুরা ইসলাম তার কাজ দিন এলে যেগুলি যেগুলি আপনাদের সবরে কাজ দিব মজানে হাসরে কাজ দিব পসরা কাজ দিব সেগুলির থেকে আমরা একেবারে ব্যসবের বসে এটা এটা এই জন্য সংক্ষিপ্ত কথা এটা যদি ইহকাল সরকাল দুজাহানের বিপদের থেকে হালাকির থেকে বাঁচতে হয় তো প্রথম কি করতেই দিন ধর্মের শিক্ষা শিখতে হবে এলমে দিনকে শিখতে হবে কোরআন এলএমকে শিখতে হবে আপনারা যারা আমরা বয়স্ক হয়ে গেছি আমাদের হবে। আমরা আমাদের বাচ্চাগুলাকে আমার ছেলেগুলাকে শিক্ষা দিই কোরআন শিক্ষা দি হাদেশ শিক্ষা দি এ সম্বন্ধে লম্বকথা বলার সময় নয় এখন বলতেছে না এই দিনে এলএম অ্যাক্টোম্বর এই অ্যাক্টোম্বর এটা ছাড়া এলম ছাড়া এলমে দিন ছাড়া কর্মবৃত্তি বিপদ থেকে বাঁচতে পারবে না দুনিয়ারও আখের দোজাহানের শান্তি আমার না করে জানছি তো সব কিছু শুনতে হয়ে গেছে আমার কীতি সিনা তাহলে আমিও কি আল হয়ে যাবো ধ্বংস হয়ে যাবো এই থেকে পাঁচটি হলে দ্বিতীয় নম্বর কাম কি আমর কীর্ এক নম্বরে দুই নম্বরে দেখাবার জন্য মানুষকে দেখাবার জন্য আমার বড় ফিরস কক বড় হুজুর্গ বড় বুজুর্গ এই জন্য বা দুনিয়া শাস্তরের জন্য করতেছি তা আমিও ধ্বংস তাহলে আমিও কি ধ্বংস এলেন থাকার পরেও ধ্বংস হতে পারে আমল করলেও ধ্বংস হতে পারে এখলাস না থাকলে তিন নম্বরে কি সবকিছু আসতে করতে হবে চার নম্বরে আল্লাহ যারা এখলাস আল্লাহকে রাজি করার জন্য কাম করে তাদেরও ভয় আছে কি ভয় আছে অন্তিমকালে মৃত্যুকালে কি অবস্থা দুনিয়ার থেকে আমার বেদায় নেব এটা কেউ বলতে পারবো হাত মোকিল খাইব নি সন্দেহ আছে তবে আমরা আল্লাহাল্লাহ সায়নের উপরে আমরা পুরাপুরি আশাবাদী যারা দিনের উপরে পুরা এলেন শিখি আমল করি এখলাশওয়ালা তাদের হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আশাবাদি তবে নিশ্চিত নয় থাকতে হবে এটা আমার কিভাবে বলতে হবে না তাহলে চেষ্টা হলো কি ভয় আর খাও তাহলে মোট মিলি এম আমল জিনিস সংক্ষিপ্ত কথা এটা এই সাতটা ইনশাল আমাদের ভিতরে পয়দা করি দাও প্রথম জ্ঞান আমাদেরকে দান করো তারপরে সেই মতো আমার করা দান করো এই বলে আল্লাহর করা তারপরে আমার প্রত্যেকে আল্লাহ আমাদের সকলের খাতে মতনকালে ইমানের সাথে মতো তোফিক দান করে বস সেই জন্য আল্লাহ করেন استغفر الله الذي لا اله الا الله الرحمن على سيدنا فر بسم الله الرحمن لا أنت كما على نفسك اللهم سلّ وسلّ مبارك على سيدنا ومولانا محمد وأنزل المقعد المقرب عندك يوم القيامة صلاةً تنجينا بها من جمع الهوال والآفات وتفضيلنا بها جميع الحاجات وتتحجرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء خدير اللهم يَا كَرِيمُ يَا مَوْلَانَا إِنَّا نَسْأَلُكَ بِسْمِكَ الْأَعْلَى الْأَعَسِّ الْأَيَلِّ الْأَكْرَمِ هَنْ تَغْفِرَ لَنَا توفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدية والنيت إنك على كل شيء متدين <تصفيق> اللهم اخز حاجاتنا واشفعاتنا واستر عوراتنا وآمن لوعاتنا وكفابك مجيبا قريبا سميعا عليما خبيرا <تصفيق> اللهم إنا نسألك دوام العافية ونسألك تمام العافية ونسألك الشكر على العافية ونسألك لبناء الناس اللهم إنا نسألك دواما نجاة من كل بلية اللهم إنا نسلك دواما نجاة من كل بلية اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى من القول والفعلي والعمل والحديث والنية إنك على كل شيء حديث يا حيو يا قيوم برحمة جنس قديث أصلح لنا ولا تهلنا إلى بسنا طرف تعيث أصلحنا سعننا كله ولا تكلنا إلى أنفسنا طرف التعليم يا الله মেহরবান করিয়া আল্লাহ এই মা বলে কবুল ফর্মানিয়া আল্লাহ এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাদের তোফি কথা আল্লাহ ইয়াল্লাহাগুলি কবুল ফর্মানিয়া আল্লাহ মানুষের আল্লাহ মানুষের প্রত্যেকে আল্লাহ উপস্থিত মা হলে যে মুসলমান আমাদের ওনাদের সকলের আল্লাহ আমাদের থেকে যতগুলি গুণা হয়ে গেছে আমাদের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা সব গুণাগুলি মাফ করেন রে সিয়ানী মগর রাখছি জর ফজলে বানী র তু খুব হি তে দে কর মেরে দি কী হেফাজত কর মেরে ইমরানি মেরে মৌলা মেরে রে কর সাতমা হক পার ربنا تقبل منا انك انت السميع العليم فتب علينا اننا كنا مطوعا رحيم يا الله تقبل منا يا الله ربي اسئله يا الله ربنا تقبل منا انك انت السميع العليم فتب علينا انك انت التواب الرحيم وصلى الله على النبي محمد والاهله واصحابه ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি